প্রিয় শ্রোতা আমি ইলিয়াস হাসান আপনাদেরকে অভিনন্দন জানাই আমার একক আবৃত্তির অ্যালবাম নিবেদন শোনার জন্য যারা মনের কথাগুলো কাব্যিক শব্দের প্রকাশে শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার এই আয়োজন নিবেদন